উরওয়াহ আয়সার আদিল তাল আনহা হতে অতিরিক্ত বর্ণনা করেন যে তিনি বলেছেন আমি নবী সাল্লু আলিয়াল্লামকে দেখলাম এমতাবস্থায় যে হাফসিরা তাদের বর্ষা বল্লম নিয়ে খেলা করছিল